আপনার না বানাই এখান থেকে কাউকে বিদায় দিয়ে اصحابي وازواجي واخواني ازمارين ارحمنا ماء برحمتك يا رحمان السلام عليكم ورحمه الله وبركاته نحمد الله على رسوله الكريم ما بعد فاعوذ بالله من الشيطان العظيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله কোন মহ আল্লাহ ফাখর দীর্ঘ রাত্র পর্যন্ত আমরা এক দামি মসজিষের মধ্যে বসা এই মসজিষ খুবই দামি মসজিষ এই মসজিষের মধ্যে আল্লাহ ফক রব্বুল আলামিন সাকিন আর রহমদ করেন এই বরকটপূর্ণ নি নিয়ে আল্লাহাক রব্বুল আলমী ফেস মধ্যে গর্ব করেন এই মসজিষের মধ্যে যারা যে ভাবেই আসে আসে না কেন আল্লাপাক কাউকে মাহরুম করেন না ইচ্ছায় অনিচ্ছায় যে যেভাবেই আসুক না কেন এই থেকে কেউ মাহরুম হন না রাত্র অনেক হয়ে গেছে ঢাকার তো জেনার অবস্থা নতুন ভাবে বলার কিছু নেই লাগে মাইনুদ্দিন সিস্তি রহমাতুল্লা কে এ সম্পর্কে কম বেশি আমরা সময় জানছি এটা মাইনুদ্দিন রহমতুল্লাহ এমন এক ব্যক্তি যিনি পাগু মহেশে প্রথম কলেমার দাওয়াত নিয়ে আসছেন তিনি প্রথম কলেমার দাওয়াত নিয়ে এই পাঁক মতে আসছেন আমি এর থেকে ওই সমস্ত লোকদের জবাব দিতে চাই যারা বলেন পীর মুড়িদি লাগে না পীর মুড়িদির দরকার নাই পীর মুড়িদেশের এক আমি ওই সমস্ত বন্ধুদেরকে বলবো যদি পীর মুড়িদের প্রয়োজনই না হয় সেরে কি হয় তাহলে এই কলেমা তুমি কিভাবে শিখলা তুমি যে আল্লাহকে কিভাবে চিনলা তুমি নামাজ পড়তে যাও কিভাবে নামাজ পড়ল তহিকের কাওয়াত প্রথম কারা দিয়েছেন এই ব্যাপারে নিশ্চয়ই তোমার ইতিহাস সম্পর্কে জানা নাই তোমার ইতিহাস সম্পর্কে জানা নাই এই পাক বধু মহাদেশে মোর্শেদ মুক্তি পুজোদের দেশে যারা প্রথম দাওয়াত নিয়ে আসতেন তারা হল পীর ফকির হকানি মসজিদ আল্লাহওয়ালা আল্লাহরাই পাক বধূ মহাদেশে বিভিন্ন কারামতের মাধ্যমে বিভিন্ন দাওয়াতের মাধ্যমে ত্যাগ টিকিৎকার মাধ্যমে নিজেদের জীবনকে বাজি রেখে বাড়ি ঘর সেরে দিয়ে তারা আমাদের এই পাঁচ বছর মহাদেশে কলেমার দাওয়াত নিয়ে আসছেন কেউ বাঘের পিঠে আসছেন কেউ কুবিরের পিঠে আসছেন কেউ পাথরের উপরে সর হয়ে আসছেন কেউ মাসের উপরে আসছেন কেউ পদবে আসছেন কেউ ঘোড়ার পিঠে আবার আপনারা জানেন যার বাড়ি তিনি সুরমা নদী কোন নৌকা কোন জাহাজের মাধ্যমে পার হন নাই কোন ব্রিজের মাধ্যমে পান হন বরংাই দিচ্ছেন বোট হয়ে গেছে সেই জায়নামাজে পার হয়ে কোন তলবের মাধ্যমে না ঢালের মাধ্যমে না বরং একবারের ধনির মাধ্যমে রাজা গৌরব গোবিন্দুসকে ধ্বংস করে ফেলছেন আপনার দেখছেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শাহুম রহমাতুল্লাহ আলাই শাহ পরাম রহমাতুল্লাহ আলাই শাহ জাল রহমতুল্লাহ আলাই এরকম বিভিন্ন আল্লাহ কবর আমরা অনেক জায়গায় দেখতে পাই এদের কেউ বাড়ি ইরাকে কার বাড়ি ইরানে কারোর বাড়ি ইয়ামানে কারোর বাড়ি সিরিয়ায় এরকম বিভিন্ন জায়গার থেকে দাওয়াত নিয়ে আমাদের মাধ্যমে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমি লালমানেছি সেই ইটের গায়ে লেখা উনসত্তর হিজড়ি উনসত্তর হিজড়ি সন সেই সনে কোথার থেকে কি ভাবে আমি যুগ সেই যুগে এই লালমনির সেখানে এক মসজিদ আছে সেখানে মাদ্রাসা আছে বিশাল মাদ্রাসা দুইটা কবর দেখলাম কবর লাম্বা হবে মনে এখান থেকে বাস বাঁশ পর্যন্ত এতদূর লাম্বা হবে দুইটা কবর পাশাপাশি বিশাল কবর বিভিন্ন সময় বিভিন্ন অলিরা আল্লাহায় যে ব্যক্তি ছিলেন সেই ব্যক্তি হল খাজা মাহিনুদ্দিন সিস্তির রহমতুল্লাহ আলাই আপনারা জানেন উটের মাধ্যমেও তিনি কলমা পড়াইছেন উঠ বৈষে আছে উঠতে পারে না রাখাল উঠগুলো নিচে হাঁটা শুরু করার ঢোল বাধা দিতেছে মাইরুদ্দি সিস্তহাম তুল্লা গেছেন যাইহো আল্লাহ ত্যাগ এবং তিতিক্ষা অস্বীকার করার কিছু নেই যারা অস্বীকার করেন আপনি যে মাথায় টুপি রাখছেন ভিত্তিতে আপনি টুপি পড়লেন আপনি আপনি যে নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন আল্লাহ আপনি কোন লাইনে যাবেন হাদিসের লাইনে এই মহাদেশে যেই ব্যক্তি প্রথম হাজিবের দশ দিচ্ছেন সেই ব্যক্তির নাম হলে শাহ অলিউল্লাহ মহজিদ যিনি আব্দুল রহিম সাহব রহমতুল সন্তান সতেরো বছর বয়সে তার বাবার থেকে ইসলামিক লাপট তিনি লাভ করেন এই আব্দুর রহিম সব বাবা একবার মোনাজাতের মধ্যে হাঁট উধে রেখে একটা ছবির মতো দেখা যায় তখন শাহ অলিউল্লাহ একজন পীর ছিলেন কি ছিলেন একজন পীর ছিলেন তার নাম হলো শাহ অলিউল্লাহ মহাদিস রহমাতুল্লা আলাই পরে যারা কোরআনায় তফসিম যারা হাদিসের ব্যাখ্যা বিভিন্ন জায়গায় সরিয়ে দিয়েছেন তার ছেলে শাহ আব্দুল কি কথা ঠিক না তাদের মাধ্যমে শুধু তাই নাই হাদিসের দশ নাম আপনারা জানেন আঠারোশো তিন সালে তৎকালীন শাহরের থেকে যখন ব্রিটিশ এদেশ দখল করে তখন দিল্লির মাসন থেকে বোহারির দশ থেকে যে ব্যক্তি প্রত্যন্ত ঘোষণা দিচ্ছিলেন সে হল সন্ত্রান শাহ আব্দুল আলিস রহমতুল্লাহ আঠারোশো তিনে ব্রিটিশরা দখল করেছে দিল্লি সেই সময় তিনি ঘোষণা দিচ্ছেন আজকের থেকে ব্রিটিশদের বিরুদ্ধে লড়া লড়াই করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজা আইন আজকে যারা স্বাধীনতা স্বাধীনতা মেয়ে চিল শেষ লোকমাই প্যার করে না নয় মাসে কোনো দিন দেশ হয় না স্বাধীন হয় না নয় মাসে দেশ স্বাধীন হয় নাই এই স্বাধীনতার তিন চাই সালে সে আব্দুল আজিজ সাহেব আহমত্তরের ঘোষণা পৃথিবী ব্রিটিশদের বুদ্ধ আন্দোলন শুরু হয়েছে আপনারা জানেন আঠারোশো সাতান্নতে আপনারা সবাই তো জানেন ইতিহাস সম্পর্কে আঠারোশো সাতান্নতে দিল্লির মধ্যে যে কনফারেন্স হয়েছিলেন এরা প্রত্যেকেই এক একজন সাহেব একজন পি ছিলেন কি বুঝলাম জিহাদের সূচনা যারা পাঁচ প্রথম উপাদেশে করছেন তারা একজন বড় বড় শাহেক ছিলেন বড় বড় পীর ছিলেন বড় বড় মুর্শিদ ছিলেন জিহাদের লাইনে তারা কাজ করছেন আবার হাদিসের লাইনে তারা কাজ করছেন শুধু তাই নয় আপনারা জানেন বীর বলেন বীর বল একজন হিন্দু পন্ডিত যে বৈরং খাকে হত্যা করার জন্য বাদশাহ আকবরকে বিভিন্ন কৌশালে বৈরম খা ছিল মুসলমান খুব জ্ঞানী এগারো বছরে বাদশাহ বেছে গোটা পাক বদ উম সম্ভব এই বাংলাদেশের ভূখণ্ড না পাক বদ পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান চীনের একেবারে সীমান্ত পর্যন্ত আরেক সাগর পর্যন্ত এদিকে বঙ্গোপসাগর ওই বললাম বিরুদ্ধে বলতো ওই বললাম আমার গঞ্জলাম উনি তো কিছু না আবার আরেকজন উনি তো কিছু না আবার আরেকজন যাই বলতো উনি তো কিছু না আমি তো সব ওই মুরুক্ষর তবিজ করার সুযোগ পাইনি কি কথা বোঝেন নাই কে ভন্ড কে না কে হক কে হক না এই পার্থক্য করে ক্ষমতা বাদশা মধ্যে ছিল না এই সুযোগের বিরুদ্ধে কি কথা বলতে হ্যাঁ সবাই তো ব্যাস যখন এই বাদশা আকবারের মধ্যে থিম ঢুকেছে তখন বাদশা আকবার বলতেছে কি করা যায় কোন আমরা সবাইকে এক করে ফেলাই কি করা যায় কিভাবে আমরা দিন এলারি কায়ন করি যেখানে হিন্দু থাকবে না বৌদ্ধ থাকবে না খ্রিস্টান থাকবেনা মুসলমান থাকবে না আমরা একাকার হয়ে যাবো খুব ভালো বুদ্ধি বলছো তুমি আমি কি করবো আমি বাদশাহ বিবাহ করছে একজন হিন্দু বিবাহ করছে একজন মুসলমান বিবাহ করছে আবার তিনজনের জন্য তিনটা বিল্ডিং ও বানায় গেছে যারা গ্যাসেন ঘোরার জন্য দেখছেন তিন স্ত্রীর জন্য তিনটা জায়গায় হিন্দু খ্রিস্টান মুসলমান এই যে আজকে ধর্ম নিরপেক্ষতাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদের প্রথম প্রবাক্তা হলো বাদশাহ আকবর এই ধর্ম নিরপেক্ষবাদের প্রথম প্রবাক্ত হলো বাদশাহ ধর্ম নিরপেক্ষতাবাদি কোন ধর্ম থাকবে না একাকার হয়ে যাবে এর নাম ধর্ম নির প্রথম প্রবাক্ত হলো বাদশাহ আকবর এবং প্রথম যে সাফর দিছে সে একজন কুখ্যাত জানোলা আবুল ফাজল ফাইজি কুখ্যাত জান্নওয়ালা জানার অভাব ছিল না কিন্তু মানার অভাব ছিল অভাব ছিল না জানার অভাব ছিল না কিন্তু দিন শেষ হয়ে যাইতেছে ইসলাম ধ্বংস হয়ে যাইতেছে মুসলমানরা কলেমা শিখতেছে না সমস্ত শেষ হয়ে যাইতেছে এই মুহূর্তে এই পাশা আকবরের ঢুদ্ধে যে ব্যক্তি লড়ছিলেন সেই ব্যক্তিকে মোজাব্দা আলফিসানিকা সে একজন হকানি পীর একজন যারা সাহেবকে অস্বীকার করেন পীরকে অস্বীকার করেন আপনি কিভাবে মোজাব্দা আলফিসান অস্বীকার করবেন কোনো সুযোগ কি আছে কোনো সুযোগ নেই আমি সংক্ষেপে বলবো আপনি আজকে মাদ্রাসা বলবেন কমিয়ে মাদ্রাসা মন্দির ভিত্তিতে তারা কারা করছে তা ছিলেন তার পিছনে সেই কাসের যদি আপনি যদি কবি মাদ্রাসায় পড়াশোনা করে থাকেন তাহলে যারা দেওবান মাদ্রাসায় প্রতিষ্ঠিত করছে তারা একজন সাহেব ছিলেন একজন মুসিদ ছিলেন একজন পিঠ ছিলেন বলবেন না আমি তো কমি মাদ্রাসায় পড়ি নাই আমি আলিয়া মাদ্দশায় পড়ছি আমি বলবো আপনি কোন আলিয়া পড়ছেন যে আলিয়ায় করেন না কেন বাংলাদেশে যারা প্রথম আলিয়া মাদ্রাসা গ্রহাপত্তন করছে গিয়া দেখেন তার পিছনে বড় একজন শাহেক ছিল আপনি শশীনা বলবেন মোকামিয়া বলবেন ধামতি বলবেন চর্মনাই বলবেন এদের পিছনে একজন ভালো বড় শাহেক ছিল একজন প্রিয় ছিল আলিয়া মাদদাসা নিসবতের মধ্যেও প্রথম কারা ছিলেন এক একজন সাহেব ছিলেন আর আলিয়া মাদ্দাস প্রথম যে মহান্দেশ সে তো ছাত্র ছিল কি কথা ঠিক না তারা তো হুবাহু কমিয়ার নেসাব ছিল হুবাহু সেখানে সেখানে আপনার সুল্লাম পড়াইছে ফার্সি ঠিক পথে পড়াইছে উর্দু কেতাব পড়াইছে পড়াইছে পড়াই সে বাংলা ছিল না খাদিগুলি খত প্রত্যেকটা কিতাব খতম করা হইতোয়ার থেকে আগের পর্যন্ত কয় খতম করা হইতো তাহলে আমি বলবো আপনি আলিয়া বলেন তার পিছনে যারা গোলাপত্তন করছেন ছিলেন কি না যদি আপনি শাহেদ এবং পীরকে অস্বীকার করেন তাহলে আপনার তো দম দুরিটা আপনার লেস কাটা আপনার আসল নাই মূল নাই আর যার মূল নাই আসল নাই আমরা তাকে কি বলি সে বলার দরকার নাই কি কথা ঠিক না সে বলা দরকার নাই আপনার তো মন নাই আপনার ভিত্তি নাই আপনার নসুল নাই আপনার কার জন্ম হয়েছেন এর পরে আসেন শুধু তাই নয় আল্লাহ রব আলেন কারণে পাওয়ানা আপনি তার জন্য কোন সাহায্যকারী মুর্শিদ পাবেন না আল্লাহ যাকে হেদায়ত দিবেন সে হেদায়ত প্রাপ্ত আর যাকে দিবেন না গোন্ডা করবেন তার জন্য আল্লাহ কোন সাহায্যকারী মুদিজা সাহায্যকারী মুর্শিদ নিযুক্ত করবেন না নির্ধারণ করবেন না কারণ কি বুঝলাম হেদায়তার মাধ্যম হেদায়তের পদ্ধতি হেদায়ত আল্লাফা যদি কাউকে দেন তাকে সরকারি মুর্শিদের সন্ধান দেন দেখিয়ান আল্লব ভেদা দিবেন তো তার জন্য একজন ভালো মুর্শিদের সন্তান মিলাইয়া দেবেন কেতাবুল্লাহ রেদা আল্লাহ নবী এবং কেতাব কেতাব আছে এরকম ঘটনা কোথাও ঘটে নাই এরকম ঘটনা কোথাও ঘটে নবীদের মাধ্যমে কেতাব আসছে কি বলছেন না যে নবী আসছে তারপর কেতাব আসছে কেতাব আসছে নবী আসছে এরকম ঘটনা ঘটে নাই এর জন্য আপনারা মনে রাখতে হবে যেহীন এলেন শিক্ষা গ্রহণ করা যায় না হাবিব নিয়ে আসছেন কিন্তু যতক্ষণ পর্যন্ত প্রাক্তিক্যাল জিবির স্যালাই তুয়া সালাম আল ওয়াল এবং আখির পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নিজে এমনি উস্তাদ হিসাবে নামাজ না দেখাইছেন ততক্ষণ পর্যন্ত নামাজের পূর্ণতা ঘটে নাই যেরকম মুর্শিদকে অস্বীকার করা ভন্ডামি আবার নকল মুর্শিদ সৃষ্টি করাও ভন্ডামি কথাটা বোঝাতে পারি হজরত মাইনুদ্দিন সিস্তির রহমতুল্লাহ সাকর ছিলেন কার সাকর ছিলেন তারমান হারুনিমান তখন মাইনুদ্দিন সিস্তির রহমতুল্লাহ আলহি বল সায়ের আমি আপনার সাথে যাবো না বাবা তুমি জমির ছেলে জমি গাড়ির ছেলে কিভাবে তুমি আমার সাথে যাবা আমার সবসময় গরম ফোনের প্রয়োজন মাথার মধ্যে গরম চুলা রাখতে হবে যা তুমি নিয়ে হাঁটতে পারবে না তৎকালীন পালন করতো কিভাবে আমি যাবই যাব হাজার আমাদের গরম চুলা মাথায় নিয়া হাঁটতে আছেন। হেকের করতেছেন জিকির করতেছেন যখনই পানি প্রয়োজন তখনই পানি দিচ্ছেন সেই সূর্য এক একবার সুরাত মাকে গুড় হয়ে বই যাবে আমি সবসময় ওই গোড়া কবা করি যে দিনটা সময় হবে লম্বা হবে পঞ্চাশ বছর আমি ওই দিন কিভাবে সহ্য করবো আমি আল্লাহ করে দাও আমার দোয়া করছেন মাওলার কাছে কবুল করাইছেন আল্লাহর হাইবে কাছে কবুল করাইছেন তাহলে দেখেন কত মানামানি তাদের মধ্যে ছিল কত দূর উস্তাদকে কত দূর শ্রদ্ধা করতেন শ্রদ্ধার কোন কমতি ছিল কথা বলেন না কেন অভাব ছিল উসমান হারুর রহমতুল্লাহ আগে করছেন না খাজা মাহিনুদের সিস্তির আগেকার করছেনমান হারুন আগে ইন্তেকাল করছেন কারণ খাজা মাহিনুদ্দিন একশো বছর তিন বছর তো উসমান হারুন রহমতুল্লাহ আলাই তো খাজা মাহিনুন্দিন আগে করছেন কি বুঝলেন খাজা মাহিনুদ্দিন রহমতুল্লাহ আলাই ওসমান হারুর রহমতুল্লাহ মানতেন কি মানতেন না কেমন মানতেন কেমন শ্রদ্ধা করতেন কেমন মোহাম্মদ করতেন দ্বিতীয় একমাত্র কিন্তু আমাকে দেখেন সহ উসমান হারুর রহমতুল্লাহ আগে ইন্তকাল করছেন খাজা মহনুদুল ইসলামা তার ভক্ত ছিলেন কিন্তু উসমান হারুর রহমতুল্লার কবুর বানাইয়া হারুনির কবরের মধ্যে কবরের মধ্যে ঘটনা আমাকে দেখা যাবেন শুধু তাই নয় মাইন সিস্তির মাড়াই ওসমান হারবি আমাদের কবরে গিয়া চাইছেন আমাকে বাচ্চা দাও আমাকে এইটা দাও আমাকে মুক্তি করো আমাকে নাদ দিয়া দাও আমাকে অমুক করো আমাকে তমুক করো আমাকে জান্নাতি নিয়ে যাও আমাকে যাহার নাম থেকে নাদাজ দিয়া দাও তাহার নামে খানা পাকাইছে এরকম মাইনুদ্দিন পছন্দ করেন নাই কি করছে না করে নাই তাহলে মাইনুদ্দিন রহমাদুল শিক্ষা কবরের দিকে মোমবাতি না দেয়া মাইনুদ্দিনের শিক্ষা কবরের মধ্যে সাক্ষাৎ হয়ে থাকো তাহলে তুমি কোন অবস্থা কবর পূজা করতে পারো না নিশ্চয়ই তুমি মাইনুদ্দিন আমাদের সাক্ষত না বরং তার বরং এই মাইনুদ্দিন তোমরা না আমরা তো সৃষ্টি একটা আঘাত করছে একটা মত না করছে একবার বিপন্ধা হইছে আমাকে একটা ঘটনা দেখায় দেয় দেখাও পারি আছে অথচের দাবি করিয়া আমাদের যা করেন নাই তুমি তাই করতেছ আমি বিশ্বাস করি তুমি মাইনতি সিস্টে আমাদের সাক্ষত না ব্রহ্ম সারেতান সাকু সায় কোন সম্ভব নাই সন্দেহ আমরা চলতেছি এই সিস্তিয়া তরিকার মুরুব্বী যে কলেমার গোড়াপত্তন এই পাক বুধ আমাদের করছে আজকে খ্রিস্টানরা তাদের ক্ষমতা আমলে এই কাজগুলি ওই সময় করিয়া গেছে ঘটনাটা কি হিন্দুরা খুব চালাক এবং চতুর ও চিন্তা করছে আমরা যখন নির্বাক যার মধ্যে বাক শক্তি নেই রূপ নাই একটা নিজেরা বানানো মূর্তিকে পূজা করি আজকে মুসলমানা তো পাবো আকৃতি বানায় নেয় যা বানাও কার না বানাও ঠিক আছে ঠিক না কিন্তু মুসলমানদের মাঝে এমন এমন ধারণা সৃষ্টি করব তোর আকৃতির স্তূপ করলে সেই মাটিকে পূজা করবি গিয়া দেখেন যত মাজারের মধ্যে একটা মাটির স্তুপ খুঁজে দেখেন কিছু নেই কি আবদুল্লাহুল্লাহ আলাই যিনি হজরত রহমদ রুস্তাক হাফিজুল হাদিস এই তিনি বলতেছেন আব্দুল মোবারক আহমদুল্লাহ বলতেছেন যে আমি আব্দুল্ল মুবার দাম যুদ্ধের ময়দানে সাহাবাই যে ঘোড়ায় সবার মতো যুদ্ধ করছেন ওই ঘোড়ার পায় পাড়িতে যে ধুলা উঠছে ওই ধুলার সমানও আমি আবদুল্লেম মুবারক হতে পারবো না শুধু তাই নয় আব্দুল কাদের জেলায় আহমদুল্লাহ বলছেন আব্দুল কালাই রহমাত বলছেন যে যুদ্ধের ময়দানে যাকে আমরা বড় পীর বলি যদি শ্রদ্ধা এবং কবর পূজার কোন সিস্টেমে চলতো তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবাদের কবরের মধ্যে কেন পূজা চলে না আজকে কুত্তা সার মাজার বানাইছে তোমাকে আল্লাহ বানাইছে তোমাকে মানুষ কত বড় অধম দেখেন কত বড় গাধা গেলাম আমি চিটা আঙে বাইজের মোস্তান্দি আছে না বাইজির মোস্তাবি মানে এই বাইজের মোস্তান্দি মাজার গিয়ে বিশাল বিশাল কাশি একটা কাস্তিমের ওজন হইবি এক মন দোয়ার সমস্ত গায়ে মাকে মুখে মাকে বরকত হাসেল করতে তা আমাদের একটা ছাত্র আছে হটাচারি ও পাশে বইয়া হ্যাঁ ভালোই হইতে আছে আপনি কাস্তিমের লোট আমার বাচ্চারা খাওয়াইয়াতাম তাহলে বরকত বেশি হইবেন উড়ে বাঙালি উড়ে আমরা একটা টুট্ট মাইরা এখানে শোয়াইয়া আপনি মাজার করিয়া দালাল লাগাই নাম বাজারে বাজারে বেড়া আজকে একটা স্বপ্ন দেখলাম ওই কুত্তেষার মাজারে যদি এত টাকা দান করতে ওরা তাহলে ক্যান্সার রোগ ভালো হয়ে যায় ভাই আমি কি করলাম আসলে কুত্যাশার মাজারে আমি টাকা দান করিয়া ফেলাইলাম আল্লাহ কি আমার ক্যান্সার ভালো হয়ে গেছে এই একটা ঘটনা আপনি বলেন না এরপর দেখুন কুত্তাশার মাজারে এমন টাকা পড়তে আছে টাকা কোনো নাই শুধু তাই নয় আপনাদের ল্যাঙ্কা দাবা কেন খারাপ হয় ল্যাঙ্কা দাবা খারাপ দাঁড়াল খাইলে তুমি দেখলাম কি খাইতে মনে চায় পানির মধ্যে দিয়ে আমার গিল্লা ফেলাই ভাই যাদের সামনে উঠলাম অন্যই দেখ সব পানি হয়ে গেল আমার পক্ষের আইডিয়া দিস দেখবেন পরের দিন প্রসাদ খাওয়ার জন্য দেখবেন গোটা বাংলাদেশ থেকে গাড়ি নিয়ে মার্সিডিস গাড়ি প্যারোডো গাড়ি বড় বড় লোকরা ওরা আল্লাহকে মানে না দুনিয়াকে মানে কথা বোঝেন দেখবেন গাড়ির বাবা নেই ল্যাংটা বলবে ভাই আর কত প্রস্তাবটা কাসবেন না কাস দোরে হাসি না হয় কাম কোহাক সুনাত হারাম এই যে না অনেক আলেমরাও দেখছি এখন ইচ্ছা হাসে হারাম আলেমায় ফতুয়া ঠিক নেই ওর আলেম একটা এখন আলেমে দেখছে ডিজাইন হয়ে গেছে কফ করে হাস দেওয়া হাস দেবেন তো মুস্ত সুন্দর হাসি শুধু সানায় উলিয়ায় দুইটা দাঁত বের হইতে পারে এতটুকু বাস আলহামদুলিল্লাহ যাই হোক বাস্তব কথা এই যত গেট দেখেন গেট মাকড়া পিঠ গরু মাড়া পিঠ উঠ ল মাকড়া পিঠ কেল্লা সাপ এই আমাদের বাংলার আছে আমার আমি চাকরিতে পদোন্নতি লাভ করব। আমার কোনো বালা মুসিবত হবে না তোমার যে তোমার বালামসিব চাকরি বাকরি শব্দ আল্লামিয়ার কামটা কি বলে আল্লামিয়ার কাম কি তোমার পি তোমাকে বারামসিবত দূর করবে তোমার চাকরি দেবে তোমার রেজেক্ট দেবে তোমার রোগ ভালো করবে তোমার বাচ্চা দেবে ছেলে দেবে তোমার স্ত্রী মধ্যে মিল মাহবাদ কয়লা ঘুরে দেবে তা আল্লাহর কাজটা কি তোমার পিঠে আল্লাহ বানাইছো ওই বক্তকে আল্লাহ বানাইছো তোমরা ওই আল্লাহ না কি সে আল্লাহ রলি সে কি না সে কি না কি সে আল্লাহ রলি মানে আল্লাহর বন্ধু অলি মানে কি যেটা বলেন বন্ধু বন্ধুর কথা শুনে না বন্ধু বন্ধুর কথা মানে না নাকি মানে হান্ড্রেড পার্সেন্ট ওয়ান পার্সেন্ট যে যত বেশি মানবে সে তত বেশি আল্লাহ কি কথা সত্যটা মিথ্যা তা আল্লাহ নামাজ পছন্দ করে না অপছন্দ করে তাই তুমি যাকে আল্লাহর অলি বললা সেটা নাম আমি বলনা সেটা আল্লাহর অলি না আল্লাহ না তো সে আল্লাহ না আল্লাহর অলি তুমি বলতে না সেখানে দাও যুক্তি দাও তুমি তাহলে আল্লাহ কি বলতে পারো না তুমি কি বন্ধু আল্লাহ বলছে রোজা রাখতে তোমার যাকে বর্তমানে শুধু রোজাই রাখে না আর আল্লাহ আরেক সিয়াম কর রোজা রাত কিন্তু সে রোজাও নামাজ বলে না قضا يا ايها النبي كل اجواجك وبناتك المؤمنين يبنين عليهن من جلابهن ذلك ان لا يرضى فلا يؤذينا وكان الله غفورا رحيما الله يا ايها النبي قل لاجواجك وبناتك المؤمنين يبنين عليهن من جلابهن ذلك ان لا يرضى فلا يؤذينا الله غفورا বলুন আপনার স্ত্রী কে বলুন আপনার মেয়েদেরকে বলুন মনের মেয়েদেরকে কার স্ত্রীদেরকে হুকুম করার জন্য বলছে নদীর কার মেয়েদেরকে হুকুম করার জন্য বলছে কার মেয়েদের হুকুম করার জন্য যদি নবীর স্ত্রীদের পর্দা ফরজ হয় যদি নবীর মেয়েদের পর্দা ফরজ হয় যদি মনের মেয়েদের পর্দা ফরজ হয় তোমার পিঠ কেমন আল্লাহর বলে সে আল্লাহর এই আয়াতকে সম্পূর্ণ অস্বীকার আমাকে বলো বাবা আমাকে বলো এর মধ্যে তো কোন ঠিক না কি বুঝলো অসুবিধা না তাহলে দেখা যে ব্যক্তি কোরআনকে মানে না যে হাদিস মানে না আল্লাহ কি বলছেন আতি অল্লাহি রসুল আল্লাহর অলি হতে পারে না ও শয়তানের অলি ও শয়তানের বন্ধু শয়তান মুখের মধ্যে দাড়ি পছন্দ করে না আল্লাহ মুখের মধ্যে দাড়ি পছন্দ করে মাথায় তুমি কে পছন্দ করে না আল্লাহ মাথায় তুমি পছন্দ করে না আল্লাহ লিখা খাই স্পষ্ট করা না লেবাস কোথাও তুমি প্রসাদ এইটা আল্লাহ থেকে ভালো এইটু উত্তম দেখো বাবা কত কত ধোকার মধ্যে তুমি আছো তুমি স্বর্ণকে মহবাদ করো স্বর্ণকে ভালোবাসো তাহলে যেই স্বর্ণ যত বেশি আপগ্রেড ক্যারেট যেইটা ভালো তুমি সেইটাকে বেশি মহব্বাত করবে না তুমি স্বর্ণের পাগল যদি পনেরো ক্যারেটের স্বর্ণ হয় তাহলে আঠারো ক্যারেটের স্বর্ণ পাও তুমি আঠারো ক্যারেটকে বেশি পছন্দ করবে না তুমি আঠারো বেশি পছন্দ করবে না তুমি বিশ বেশি পছন্দ করবে না একুশ বেশি পছন্দ করবে না তুমি আল্লাহর আল্লাহ পাগল হয়ে থাকো তবে বন্ধের কেনতেছে যেখানে আল্লাহ স্বর্ণের পাগল তুমি তো বন্ধের পাগল না পাও সেখানে তুমি গ্রহণ করবা স্বর্ণ যদি পাও তুমি সেখানে গ্রহণ করবা স্বর্ণ যদি তুমি ভারতে পাও তুমি সেখানে গ্রহণ করবা স্বর্ণ যদি বাংলাদেশে তুমি সেখানে গ্রহণ করবা যে তুমি স্বর্ণের পাগল আল্লা পাগল হয়ে থাকো তুমি ভঙ্গার পাগল একটা মশালা শুনেন শুধু একটা মাসালা আজকে থেকে গোটা দুনিয়ার আইল্যান্ড কে করেন গোটা দুনিয়ার আইল্যান্ড কেউ যদি আকিরা বিশ্বাস করে হিন্দু হিন্দু অবস্থা এই আকৃরা যদি কেউ পোষণ করে সে কি আর মনে থাকে কিনা গোটা দুনিয়ার থেকে জিজ্ঞাসা করেন কি থাকবে সাথে সাথে সাথে সাথে সাথে সাথে যদি মুসলমান ব্যতীত কেউ জান্নাতে যায় আমি তো নামাজ পড়ব না আপনারা মুসলমান যুবক সারতে মনে চায় আমার মনে চায় না আপনাদের আলফ থাকতে মনে চায় তুমি রাখতে মনে চায় না আমার চায় না আমি রাখতে যাবো কেন এত বছর নামাজ পড়তে যাব কেন তুপদা চলবো না কেন যদি বিপদদা হইয়া নামাজ না পড়িয়া অন্য কোন পথেও জানাতে যাওয়া যায় কোন তগলে এত করে কোন আমি তো করিয়াম আমি করতাম না কোন দলিল তোমার কাছে আসে রে বাবা কোন দলিল কোন দলিল নাই কোন দলিল নাই ওরাল এবং ভাবির ব্যতীত মারফত করতে আস মারফত মরার থাম তুমি মারফত তুমি মারেফা শব্দ উচ্চারণ করতে পারো না তুমি মারেফতের বুঝো কি কি বুঝো তুমি মারেফাতে কি বুঝো তুমি মারেফাতে মারে পাথের তক্কা সম্পর্কে তোমার কি জানা আছে বলো তুমি আম খাইতে চাও গাছ না। তুমি ছেলে সন্তান চাও বিয়া করবা না তুমি মাখন চাও দুধ প্রয়োজন নাই তুমি ত্রিস টেনিতেও পানি পান না। তুমি খিদানো বর্তমান খাবানা তোমাকে বুকার তুমি তো হতে পারে না তুমি নামাজ পড়বে না রোজা করবে না পর্দা করবে না দিন অনুযায়ী চলবে না গাদার দুধের মধ্যে তো এখন গাছে পরে তো ফল দিয়ার পরে তো সন্তান মধ্যে রোজার মধ্যে মারে তো হদের মধ্যে লব্বাই ক ল হুলনা লব্বাই লব্ধাই কি পাক কি ডাক কি করে কি ল হ এর মধ্যে মারে ভ ওই চার গিরে বসে ঘোড়ে আর মাইলকে ডাক এর মধ্যে মারে ভাত ওইফার মা যারা অবস্থান করা লাইকে ডাক মারে এর মধ্যে পাথর মারে তারাই নিজের মধ্যে আর তোমার পরেও হস করে নাই ইসলামের বেনা কয় বাবা বলো কি কর তোমরা এই কলে না এটা কথা না যাত্রা তো বের কথা না এটা হুজুরের কথা আমাদের নবীর কথা তোমার পীর বাবা কি মসজিদের মধ্যে জানার বিষয় না তোমার পীর বাবা কি মসজিদের মধ্যে জানার বিষয় না আমাদের কোরআন আমাদের নবী যাবো আমরা তা শুনে আসবো কি তিনি বলছেন যার উপরে হজ ফরজ হওয়া সত্যি হজ না করিয়া মালা গেল একজন ভণ্ডকে জিজ্ঞাসা করলাম কিরে ভাই তুই যে ভক্ত পিরের সাথে করতে পারছো ব্যাসো নাকি কোনো আমরা তো মোসাফা করি না আমরা এরকম থাকি খুব খেয়াল দিয়ে শুনবেন বুঝবেন সুন্নাথের ধারের কাছে তুমি হিন্দু দাবি করতো তুমি মুসলমান দাবি করত দেখছেন অবস্থায় আচ্ছা ওই হিন্দুরা কালীর কাছে গিয়া করতে এই মাসালার জবাব কি কালী ভাই এই রাধা ভাই আমি এই সমস্যা সমাধানটা কি এই রাধার কাছে কালীর কাছে গিয়ে কথা বলতে পারে ঠিক কই ভক্ত তারা হয় কত বড় গাঁথা দেখেন এই ভক্তরা তারাক্কির অবস্থা কি কথা ঠিক না কত বড় কপাল করা সাহেবের সাথে তো কথা বলবে এতটুকু পর্যন্ত ভাগ্য ঘটে না কপাল করা জিজ্ঞাসা করলাম কপাল করা বক্ত তো অনেক বছর পর্যন্ত জিজ্ঞাসাও করতে পারো না কোন বয়ানও শোনেনা তো শোনে না যেরকম একটা হিন্দু কালীর মূর্তি পূজা করে দেখে তৈলে আসে ঠিক তো কিছু ভক্ত আছে তার ভক্তকে দেখিয়ে তৈরি আসে বড় কালির মধ্যে এমন শক্তি আছে ওই কালীকে যদি রাজি খুশি করতে পারি তাহলে আমার সোলা আমার কলেরা আমার বসন্ত আমার জ্বর আর কিছুই হবে না এই পাড়ায় হিন্দু আছে কেন ঠিক ওই সমস্ত বন্ধনের ভক্তরাও না বুঝিয়া একজন অবুধ ব্যক্তির কাছে নিজের সমস্ত আফিল করে আসলে তার দেওয়ার মধ্যে কোনো ক্ষমতা তার আলাইকে অস্বীকার করা যাবে না তীর দিকে অস্বীকার করা যাবে না স্বীকার করতে হবে মানতে হবে এবং তিন মুসিদ এটা হেদায় জরিয়া কিন্তু খবরদার গোলামী এই চার আহম্মের মাধ্যমে এক একজনকে ভাগ করেছে মিথ্যা যার মধ্যে পা নিয়ে সম্পূর্ণতা যার সাথে মৎস্য থেকে অস্বীকার আমার মৎস্যদের অনেক দন্ডামী জন বলেন করা যাবে না দনোটাই গুমরা কিন্তু হ্যাঁ যা অস্বীকার করে না আবার স্বীকারও করে না স্বীকার করে পূর্ণ গুণে আসে কি নাই শরীয় চড়াই বসে মানে এরাই কি আমি মুস্তা সিরতীনা অন্য জায়গায় ওই মানুষের পথ দেখাইয়া দাও ওই মুর্শিদের পথ দেখাইয়া দাও ওই ব্যক্তিদের পদ দেখাইয়া দাও যে ব্যক্তিরা তোমাকে কারণে তোমার পথে চালা কারণে তুমি নিয়ম বসুন খুশি হয়েছে শুধু খুশির জন্য আবার নিয়ম করছো তাদের পথ দেখা দাও তারা কারা তারা তারা হলো এবং আমিরু যারা ন্যাক আমল করে ন্যাক কাজ করে তারাই হলো সলিহীন তারাই কি এই পথ এবং মতে যদি চলতেই পারো অনুসরণ করতেই পারো চলতে চলতে চলতে চলতে চলতে চলতে আস্তে আস্তে রাস্তা পরিষ্কার খাল খালের বগে জঙ্গল এই খালের জঙ্গল পাড়া যা যখন সামনে যাবা দেখবা শুধু নদী ওই নদী যখন সামনে যাবা দেখবা আরো বড় নদী ওই নদী পরে যাবে কোনো সামনে যাবো একটা বিশাল মেঘনা নদী ওই মেঘনার তার সামনে যায় একবার সমুদ্র বিনা সাগর আর সাগর সাগরে ওদের চলতে থাকো আর মাওনাকে তালাস করতে থাকো প্রথম ইফতে দাম মারে থাকেন লাইনে মারেফা দর্জন করতে গুণা অবস্থা মারেফাট হয় না গুনাকে সন্তুলি মুসিয়া ফেলা গুনা করাই যাবে না যখনই আল্লাহর বন্ধ ভুলেছিলেন গুড়া করিয়া ফেলায় উমনি তার মাথায় ডাক আল্লাহ বাচ্চার বিপদে পড়িয়ায় মা করিয়া বাচ্চার পায়খানা প্রসাদ করিয়া কান্না শুরু করে অমনি মা সহ্য করতে পারে না ঠিক বাচ্চার মতন বন্ধকা করিয়াই ফলায় ডাক মা আমি ভুল করিয়া ফলাইছিহীন আমায় নিয়া গফিরু যুনুবা ইল্লা আল্লাহ যখনই মাওলাকে ডাক দাও মাওলা اذا تاب العبد تاب الموالاي كان حافظا بما كان ودون طبيعه عمله من الخطايا وان كان من الارض من السماء আহ দুনটাকে আল্লাহ কত mohabbat করে লিয়া যখন বন্ধার তবা করেন মাওলায় বন্দার তালে কবুল করিয়া ফেলায় যখনই বন্ধার তবা করেন মাওলায় বন্ধার তবা কবুল করিয়া ফেলায় এবং যে গুনা বন্ধা করছে যে অঙ্গপুর দাঙ্গে করছে ওই অঙ্গপুর দঙ্গে মাওলায় গুণা ভুলিয়া ফেলায় মাটিকে ভুলাইয়া ফেলায় আসমাকে ভুলাইয়া ফেলায় এমন কোন সাক্ষী নেই যে কি আমাদের ময়দানে বন্দার বিরুদ্ধে সাক্ষী দিবে কাজী বাবারে আল্লাহ ওলাদ অনুসরণ করবার অনুকরণ করবা। আমি যা গুণার কাজ করতো না এরপরেও মাওলা খেলে দুই পড়া চোখের পানি ফেলাই দিয়া সব সময় কান্ত মাওলারে সব সময় কান্ত মাওলারে দুই চোখের পানি ফেলে গেছি মাওলার দলের কান্নার মতো কান্দতেই পারো তবত করার মতো তবত আমার মামলা যে এত দর আমার মাওলায় এত মেহেরবার সাগর পরিমানে যদি গুণা কর আমার করার সাথে আমার মাওলা সব গব গুণ আর আনেন তোমার তিন দিনের সমস্ত পরিবর্তন করিয়া দিবে সময় যায় এখনই সময় তবা করার যদি মা উঠতে পারো আল্লাহর বলবেন আল্লাহ রবাণী কিয়ামের আমার দন্দাকে কি অবস্থা রাখবেনা নুরানা না নূর পুসরাত এক সেকেন্ডে পার হয়ে যাবে কাউরাত দিদার হাত হয়ে যা যাবে খবরদার খবরদার গুণাগার মাল ধর কিয়াম উঠার তু দা ইতাবি যাও না সমস্ত গুণাগারের নতুন অবস্থায় থাকবে কারণ না আমার মত চিলা ধারিয়ার পিছনে দিকে কোন বড় পরবেন পুরুষের চেয়ে স্মরণ গান্লা মন করিয়ে দেবেন যে না তার মহিলাদের চক্ষু দিলে পুরুষের স্মরণ গর্দি এত কষ্ট আগুনের বাচ্চা প্যাগের মধ্যে আবার বড় এত কষ্ট কিন্তু বাচ্চা প্রসাদ হয় না কষ্ট সহ্য করতে না শুধু বাচ্চা মাথা বাইর হবে ওই বাচ্চার মাথার মধ্যে যে হামলাদার লাগে ও বাবা মা কই মিম আর রে বাবা তোমার তো হারিস করবি আল্লাহর যত বরফিয়া যাইতে আসলে আগুনে কাছি বিয়াবর প্রত্যেকে কাটিতে আছে আগরও বড় শাস্তি কেন দেখি দুনিয়া মধ্যে মানুষ দিকে নসিহত করিয়া করিয়া মনের দিকে নসিহত করত নিজে আমার দেখত না আমাদের ময়দার অনেক বর্তমানে জিব টানি আর একাই জানতে ধরিয়ে তুমি তুমি আমাদের ময়দার মানুষ জিবিয়া হাঁটতে থাকবে করতে ধরবে কোন মানুষের চাটা সাদে যায় শরীর এত বড় হবে বাবরে আল্লাহর হাবিবকে মানত তাদের কাছে আমার বয়ান যারা কোরআন কে মানো তাদের কাছে বয়ান যারা মানবা তোমার মধ্যে তুমি নাম দিয়া কেউ বা এবার কেমন যাই না এ তোমাদের শরীর এত বড় হবে ফরমান এক একটা জাহান নামের গাছ চান্দা বিয়াল্লিশ গৌরশি হাত মোটা হয়ে যাবে অন্য বাবা তেমন আমি আর আমি পরমা এক ব্যক্তি তিন দিন পর্যায়ে যত দূরে যাইতে পারে এক একটা জাহাঙ্গানগরের এই পরিবারের মোটা মুসলমান বাবা রসলমান বাবা এ মুসলমান বাবা জাহান নামে দাঁতের উপরের দাঁতের পাটি উপরে উত্তর কপালের উপরে উঠিয়া যাইবে কুকুরের সিদ্ধানের সিদ্ধান্ত এরপরের জাহান নামদের জাহান নামের কেউ বলে হুজু আমার পা বললেন এই গুড়ার কাম করব না বাবা খোদ আর করে দেখে আজি সবাই সামনে তোমার একশোবার পা দাত্তি রাজিয়ে তুলব তারপর হাটিয়া তুমি দেখো পানির বেশি একটা বাচ্চা পানি দিয়ে খেলা যাচ্ছে তুই বাচ্চাদের চেন অথবা নাই ছিল তুমি তো ওই বাচ্চাকে ওই পুকুরের পারে তুমি রাখিয়াই কিন্তু যাইতে পারবা না যখন ওই বাচ্চাটা পানি থেকে তুমা বাচ্চা তোমার লাঠি মারবে কামড় মারবে গালি দিবে তখন তুমি বাচ্চাটা বড় বাচ্চা তুমি তো বুঝো না তুমি পানির খেলার মজা ভাইয়া পানির সাথে খেলতে আস বা কারণ তুমি লাঠি মারাও কামড় দাও গালি দাও ওরে বাচ্চা পানির সাথে খেলতে খেলতে খেলতে খেলতে আসতে যে একটু যা। আর তো বাবা ক্রমদিনের থেকে বাবা আমরা হাজি দেখতে আছি কদ থেকে আল্লাহ বাগার বান্দাবান্দি সিনেমায় মজা ভাইয়া দাঁড়ি খানায় মজা পাইয়া সেনায় মজা ভাইয়া বেপর্দায় মজা পাইয়া সৌদে ঘুষে মজা পাইয়া এক কথায় গুণার কাজে মজা পাইয়া জাহান নামের আনন্দ করতে আছে নাচা নাচানাচি করতে আছে আল্লাহ না করুক আল্লাহ না করুক এই নাচা করা অবস্থায় আনন্দ পূর্তি করা অবস্থায় অন্য ঘুরাইয়া জাহার নাম যে পড়িয়ে যাবে আর তো বোন জাহার থেকে বাবার তো আমাদেরকে কত গাড়ি দেয় কত কত আলবদল কত ধর্ম ব্যবসায়ী কত টিটকারি কত টিপ্পণি কত ব্যংক করলে বাবা সবই কিন্তু আমরা জানি কিন্তু তোমরা আমাদের থেকে যতই ভাগ ততই আমরা তোমাদের বিষয়ে দৌড়াই তোমরা যতই ভাগো ততই তোমাদের বিষয়ে দৌড়াই আর পিছন থেকে ডাক দিয়া বলি বাবা ফেরো বাবা ফের ঘুরার কানার কাজও কেউ যাই না তবে মৌমেন মুসলমান বলবে সবাই মনে চাই চাইগুলার থেকে ফিরিয়ান কামল করিয়া মনে চায় না কিন্তু সবাই মনে চায়ুগার কামতে পারি না সায়তান লাগিয়া হয়েছে এই নক্স এবং শায় থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহ মলি ভাবে হাত দিতে হবে বাবা খবরদার বর্তমান জমানায় কিন্তু পীর মুড়িদের নামে ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসেবে পরিণত হইয়া গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন বুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুল্লাহ শূন্য আসেন আমলাকলাম মজবুত হইয়া গেছে আর গুণার কান সারতে আসেন ম্যাকের আমল ধরতে আসে কলম বরম হইয়া চোখে পানি আসতে আসে বিরিক্ষ নাম কি ফলে পরিচয় চর্ম নাই বুঝিবার চর্মনায় যাওয়ার প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসে বাবা চর্মনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুণার কাম সারো না কেরামল ধরো কলম নরম করিয়া চোখের পানি নিয়া মাওলার কবরে রইয় যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো দুঃখ তোমার মোদাবেন জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে চোখের পানিও সারা খেতে জাহান নামের আগুন নিবানো সম্ভার বাবা আমার জন্য দোয়াছে আমিও দোয়া করি সবাই সমাজেরও প্রাণ খুলিয়া দোয়া কর যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মামলায় একসাথে জানাতে দেওয়া তৌফি আল্লাহ ও ঘরের বেলা দুই হাত তিল মালা দলের কান্দ আর মামলার দুয়ারে কান্না শে মারে বুঝার মন একদিন এই ঘরের নতুন দিয়ে নকুন বহিয়া উড়ছিল কত মেয়েকে শরবত খাইছে কত মেয়েকে বাতাস করছে আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মারা মাসিয়া বাই হবের কান্দে করবে মা করে জুবাব ভাইয়া ভাইয়া করে মারব জুবাব তো আর দিব্ কত আনে ওরা মারি নিয়ে হাত তোলাম রে মা কত সাদা তারিখ ওরা ভাই দেখিনি হাত তোলাম আল্লাহ কত দি না বল তার ভাই দেখিনি হাত তোলাম আল্লাহ কত রাখি সাক্ষী বন্ধর বান্দি দিকে নিয়ে হাত করলাম রে আল্লাহ আমি তো গুণাদার আমার দিকে না তোমার যেই বন্ধের হাত পছন্দ হয় আমাদের সবাই গুণাখা করে আল্লাহ তুমি করবাই না তুমি ক্ষমা করবাই না তাহলে তোমার বন্ধ এখানে কেন নিয়ে আসো মালিক রে তোমার বন্ধু তো এখানে কেন আসবে দুনিয়ায় আসলে দুনিয়ায় সবার জন্য আসলে দুনিয়ার বিপদে আল্লাহ করিয়া বলাই আল্লাহ জাহান্নের কাজ করিয়া বলাই আল্লাহ জাহান্নের খাতা থেকে আমাদের নাম ঢাকা দিয়া আমাদের নাম নাম আমাদের নামটা উঠে আল্লাহ যুবক বাবা থেকে কমল করিয়া দেয়ার যুবক বাবা থেকে কমল করিয়া দে যুবক বাবা থেকে কমল করিয়া দেয় আমার মুরব্বী বাবা থেকে কমল করিয়া দেয়ার কবল করিয়া দেয় আমরা যারা তো আমাদের বাপ মা দাদা দাদু নানান মাসা একজন জন্মতার মধ্যে বলন্ধ করে দাও রবির আলা কি واصف عادي وجهاز واد باياج ما يرحمنا برحمتك يا ارحم الراحمين